তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো আর তোমরা তোমাদের জন্য ভালো হবে ওমাই আর যাকে তার অন্তরের মুক্ত রাখা হয় তারাই হয় সফল কাম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 করা প্রদান করা সাধারণ না। সাধারণ দান হচ্ছে না আল্লাহ সেই কথাও বলেছেন যেমন জান্না থাকবে এবং ঝর্ণা সমূহে থাকবে সেখানে ঝর্ণা আছে না সেই রকম নদী আহম রহম তাদের রব তাদেরকে যা দান করবে তা গ্রহণকারী হবে ইন্সেন তারা এর পূর্বে ছিল লোক মহসেনা লোকের ভালাই করত্রে কম ঘুমাত তারা করে আল্লাহ ঘুমাতো আর সময়ে আল্লাহর কাছে ক্ষমাই তাই তো যে সময়ে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 তার মানে কি তারা দান করে তারা যারা তাহাজুত পরে তারা দান করে যারা ভালো লোক যারা রাত্রে কম ঘুমায় কম ঘুমায় তারা আল্লাহর কি করে দান করে আল্লাহ অন্য এক মোমেন হলো তারা যাদের কাছে আল্লাহর নাম উল্লেখ করা হলে তাদের হৃদয় ভয়ে ভীত হয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম শুনলে ভয় লাগে আল্লাহর নাম শুনলে ভয় লাগে এমনিতে আল্লাহর নাম শুনে শুনে আমরা কি হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ভয় করার সময় তো ভয় করতে হবে যখন যখন আপনি একটা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন তখন যদি আল্লাহ দেওয়া হয় তখন তো ভয় করা উচিত তখন তো ভয় হওয়া উচিত যেমন ওই যে বানি বাণিজ্যশ্যালের মধ্যে তিন ব্যক্তির এক ব্যক্তি যে তার চাচাত্য বোন ভালোবাসতো এবং চাচাত্য বোন যখন তার কাছে টাকা চাইত এলো তখন কি বলল, তুমি আমাকে দেহস করলে আমি তোমাকে টাকা দেবো তাই না তারপরে দুর্ভিক্ষ অবস্থায় দুর্ভিক্ষগ্রস্ত অবস্থায় সেই মহিলা যখন আমাকে দাও তাহলে পরে আমি তোমাকে দেবো যখন স্বামী স্ত্রীর তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সতীচ্ছদ নষ্ট করো না যেই বলা সেই আল্লাহকে এমন ভয় করল যে সেই সে তাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে এলো অথচ সে বলছে যে আমার কাছে তখন সেই দুনিয়াতে সব থেকে প্রিয়তম বরং সে ছিল আমার প্রিয়তমা কিন্তু সে যখন অন্যায় আমি করছিলাম ব্যবিচার করছিলাম যখন সে আল্লাহর স্মরণ দিল আর আমি উঠে চলে এলাম আল্লাহ এই কাজ যদি আমি তোমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে করেছি তাহলে আজ যে বিপদে পড়েছি পাথর চাপা পড়েছি আমরা পাথর সরিয়ে দাও পাথর সরে গেছিল কি যাইনি পাথর সরে গেছিল উদ্দেশ্য কি যে কম সে কম পাপের সময়ে আল্লাহর ভয় করতে হবে সমস্ত কিছু বন্ধ রেখেছেন বাড়ির দরজা সব বন্ধ করা যায় কিন্তু একটা দরজা কোনো মতেই বন্ধ করতে পারেন না হতেই পারে না সেটা হচ্ছে কার দরজা আল্লাহর দরজা আল্লাহর দরজা সব সময় খোলা আছে সেই সময় যদি আপনি আল্লাহকে স্মরণ করে আপনি আল্লাহকে ভয় করেন তাহলে হচ্ছে না আপনি প্রকৃত মোমেনা এখন আল্লাহর আয়াত হচ্ছে না এখন আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে যখন তাদের সামনে তাদের উপরে আল্লাহ করা হয় তখন তাদের ইমান নিজেদের রবের ওপরে ভরসা করে ভরসা কার তাদের ভরসা কোনো শক্তির ওপরে না তাদের ভরসা টাকা পয়সার উপরে না তাদের ভরসা তাবিজ বালার উপরে না তাদের ভরসা কার সুতোর উপরে না তাদের ভরসা মাছের হাড্ডি কিংবা জীবশাঁকের উপরে না তাদের ভরসা কার ওপরে রবের উপরে খালি ভরসা আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে ব্যয় করে দান করে তারা দান করে উল মেনু না হাক্কা এরাই হলো প্রকৃত মোমেন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 আমার পথে তারা ব্যয় করে সুরা দুই থেকে আর সেই জিনিস থেকে ব্যয় করো খরচ করো যে জিনিসের উপরে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তার মানে কি যে মাল আমাদের হাতে আছে সেই মালের মালিক আমরা নই সেই মালের প্রতিনিধি মালিক কেলা সব কিছু আল্লাহর সমস্ত রাজত্ব সমস্ত কিছু কার মালিকানা আল্লাহর মালিকানা আসল মালিক কে পরের জমি পরের জায়গা কার আল্লাহর জমি আল্লাহর জায়গা ঘর বানিয়ে থাকি আমরা সুতরাং মাল হচ্ছে আল্লাহ এই মালে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলছেন মাল থেকে তোমরা যারা ইমান এনেছে এবং আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে খুব বড় সবাব আজরণ কাবির মহাপুরস্কার মহাপ্রতিদান যারা ব্যয় করবে তাদের জন্য প্রতিদান আছে আল্লাহ তালা এমনিতেই খেসে খেলে বেড়াচ্ছে হঠাৎ করে কোন একটা খারাপ কাজ করলো কোনো একটা খারাপ কাজ করতে যাচ্ছে তখন আল্লাহর স্মরণ দেওয়া হলে সে তখন ভয় পায়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 মুসল্লিন নামাজের ভেতরে আল্লাহর সঙ্গে মোনাজাত করে এই মোনাজাতে আর আমি যে রুজি তাদেরকে দান করেছি তার থেকে তারা ব্যয় করে খরচ করে এরা হলো ওই যাদের জন্য আল্লাহ বলছেন মহসেন মহসেন মানে হচ্ছে সৎসিল এবং পরোপকারী ব্যক্তি যাদের জন্য এই পুরস্কার তারা মতে পুরস্কার পাবে ইনশাআলী প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আল্লাহ তালার কথা আল্লাহ আল্লাহতালা দেওয়া রুজির মধ্য থেকে আমাদেরকে দান করতে বলছেন আল্লাহ তালা বারে তার রাস্তায় তার পথে এটা হচ্ছে ইসলামী অর্থনীতির একটা মানুষ দান করলে সেই দান যাবে তাদের কাছে যারা সেখাপ তারা উপকৃত হবে তারা উপকৃত হলে আল্লাহর কাছে তারা যারা দান করছে সব পাবে আল্লাহ যারা আল্লাহর কিতাব পাঠ করে ওয়াকা মুসালাতা নামাজ কায়ম করে আর আমি আল্লাহ তারা এমন এক ব্যবসা আশা করে যা কোনদিন ধ্বংস হওয়ার না নষ্ট হওয়ার না দেখেন এখানে আল্লাহর সঙ্গে ব্যবসা করছেন আপনি টাকা দিয়ে ব্যাংকে টাকা জমা রাখেন সুদ পাবেন তাই না সেখানেও এক প্রকার ব্যবসার আশায়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 বিনিময় তাদেরকে দান করবেন এবং নিজের অনুগ্রহে তাদেরকে বেশি দান করবেন বৃদ্ধি করবেন নিশ্চয়ই তিনি এবং আল্লাহ আল্লাহ শুকুর করা কি যে মানুষ যখন দান করে মানুষ যখন মানুষের উপকার করে তখন আল্লাহ তার সুক্রিয়া আদায় করেন তার মানে আল্লাহ তার গুণকে স্বীকার করেন এবং তার বিনিময় দেন আল্লাহ তালা গাফুরুন শাকুর এটা হচ্ছে প্রকাশ্যে দান করে এবং গোপনে দান করে ফালাহিম তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য পুরস্কার এবং বিনিময় তারা ভয় পাবে না এবং গুণ কি ছিল আল্লাহর রাস্তায় ব্যয় করতো রাতে দিনে প্রকাশ্যে গোপনে ছোরা বাকারা দুশো নম্বর আয় অন্য এক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 ভুলে যাবে ওই যে ওয়াদা করে ওয়াদা মনে থাকে না ওয়াদা করে মানুষ ওয়াদা করে কিন্তু মনে থাকে না এই রকমই মরনের সময়ে যখন বলা হবে যে রব আমাকে আরেকটু সময় দাও আল্লাহ তালা বলছেন যখন মানুষের নির্দিষ্ট সময় এসে যাবে মরণের ঘড়ির অ্যালার্ম বেজে যাবে তখন আল্লাহ তালার কাউকে কোন ক্রমে সময় দেবেন না আর সময় নেই সময় আর দেওয়া হবে না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 আমরা সেই প্রস্তুতি নিতে পারি প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে এসেছে যদি এর মধ্যে কারো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা পার হবে আমার প্রশ্নটা হচ্ছে আমি বলেছিলাম শহীদদেরকে বাহাত্তর করে হুর দেওয়া হবে প্রত্যেক মানুষকে না প্রত্যেক মানুষকে কমসেকম দুটো বউ দেওয়া হবে দুটো হুর দেওয়া হবে আর যদি কোনো পুরুষের দুনিয়াতে একটা বউ থাকে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 যদি সে জান্নাতি হয় কিন্তু যদি কোনো মহিলা জান্নাতে যায় তার জন্য বরাদ্দ বা অতিরিক্ত স্বামী দেওয়া হবে না কারণ দুনিয়ার যে স্বামী সেই স্বামী কাল জাননাতে আর এখানে বলবেন তাহলে এখানে তো আল্লাহতালা বৈষম্য করছেন পুরুষকে বেশি দিচ্ছেন আর নারীকে কম দিচ্ছেন কিন্তু আল্লাহতালা প্রত্যেক সৃষ্টিকে এই প্রকৃতিতেই সৃষ্টি করেছেন পুরুষ একাধিক চায় নারী একাধিক চায় না নারীরা একাধিক চায় না চায় না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 وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته